তাহলে তো আমরা পার পেয়ে যাও কিন্তু আল্লাহ তো বলেছেন যে আমি সম্পর্কে জিজ্ঞাসা করবো নাহিন গুলো সম্পর্কে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে পুরা সৃষ্টি জগৎ আমাদের কাজে নিয়োজিত করে দিলেন আমাদের দ্বারা যদি আল্লাহ নির্দেশিত কাজ গুলো আদায় না হয় কোনো কাজই হচ্ছে না বাকি আল্লাহর কিছু বন্ধ আল্লাহ এমন রেখেছেন যাদের দ্বারা আল্লাহ তালার হুকুমটা পালিত হচ্ছে পৃথিবীটা আল্লাহ আরেক দল হলো আল্লাহ শত্রু আল্লাহর কাছে গৃহীত আল্লাহ তালার এই শত্রুদের দমনের জন্য আল্লাহ তাল্লা আল্লাহ তালার প্রিয় ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন যে ওদের দমন করে আল্লাহ তালার পৃথিবীটাকে শান্ত রাখবে এটাকে শান্তির পরিবেশ এখানে বাস্তবায়ন করবে আল্লাহ শত্রুরা যেন আল্লাহ তালার সৃষ্ট পৃথিবীর বিদ্রোহী গোষ্ঠী এই বিদ্রোহী গোষ্ঠীকে দমন করা ছাড়া এই আল্লাহ তাল্লাহ সৃষ্টি এই দেশের মধ্যে শান্তি আশা করা যায় না আর বর্তমান বাস্তব অবস্থা হলো পুরো পৃথিবীতে বিদ্রোহীরা হল এখানে ক্ষমতাসীন বড় শক্তির অধিকারী হলো বিদ্রোহীরা আর অনুগতরা হল এই বিদ্রোহীদের অধীনস্থ অথচ অসরিয়তের স্বাভাবিক বিধান ছিল যে অনুগত যারা তারা যদি আপন অবস্থানে স্বস্তিতে বাধা বিঘ্নতা ছাড়াই আল্লাহ তালার আবাদতবন্দিগুলি করতে সুযোগ পায় করতে সক্ষম হয় তারপরেও বৎসরে একবার বা দুইবার বিদ্রোহীদের দমনের চেষ্টা করা ফরজ যেটাকে ফরজে কিফায়া জিহাদ বলা হয় যে মুসলিমরা আপন অবস্থানে নিরাপদ তাদের উপর কোন আঘাত নেই আক্রমণ নেই শত্রুপক্ষের কোন দৃশ্যমান নেই তারা নিজ নিজ অঞ্চলে নিজেদের অবস্থান নিয়ে আসে কিন্তু বাস্তবে তারা আল্লাহর পৃথিবীর বিদ্রোহী শক্তি আল্লাহ তাল্লাহ পন্থাদের জন্য সেই অবস্থায় ফরজ হলো এই বিদ্রোহীদের দমনের জন্য বৎসরে এক দুইবার হইল বিদ্রোহীদের ঘাঁটিতে কি করা আক্রমণ না হয় তো আল্লাহর ফরসটা কে কি করছে ফরজে কেফায়া এটাকে ফরজে কেফায়া বানানো হয়েছে এই জন্য যেন কোন ভাবেই এটা ছুটতে না পারে জন্য যে ভাবেই না ছুটে যায় একজনে না করলে অন্য যেন করে ফেলে মানে যেই জনের দ্বারা আদায় হয়ে গেলে এই ফরজ দায়িত্ব থেকে অন্যরা কি হয়ে গেল মুক্ত আর কি হবে না আদায় হবে না বিশাল বিপদ হয়ে যাবে এই জন্য আল্লাহ একজনের উপর না দিয়ে ব্যক্তিগত সুনির্দিষ্ট ভাবে উপর ফরস না করে সবার উপর ফরস করে দিয়েছে যে একজন যদি আদায় না করে অন্যের দ্বারা বেঁচে গেল যে ফরসটার গুরুত্ব এই পর্যায়ে যে কারো না দিয়ে আদায় হতেই হবে এটা যেন না থাকে এটা নিশ্চিত করার জন্য আল্লাহ তো সুনির্দিষ্ট হবে চূড়ান্ত পর্যায় ফরজে কেফায়ার গুরুত্বটা আহমিদ এবং ফরজে কেফায়া পরিত্যাগের ভয়াবহতা অনেক মারাত্মক পর যে আইন ছুটে যাওয়া এত মারাত্মক না যেটা কি হবে আদায় হবে অথচ সবাই যাওয়ার প্রয়োজন ছিল না কিছু সংখ্যক গেলেই হয়ে যেত আদায় হয়ে যেত এই কিছু সংখ্যক ও মধ্যে পাওয়া গেল না যতক্ষণ পর্যন্ত আলা কদ রিল কি যথেষ্ট পরিমাণে কিনা হয় আদায় না হয় সবাই কি থাকে গুনাগার থেকে যায় এই গুনে লিপ্ত আমরা দিন যাব তাহলে উম্মদি কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ তরক করে সে সফলতা পেতে পারে ফরজ সবার দ্বারা এটা কি হয়ে আসে তরক হয়ে আসে না দেওয়া ফরিত্যাগ করে আল্লাহ হয়ে যাবে চেষ্টায় নিজেদের জীবন বাজে লাগিয়ে দিবে যারা জীবন বাজিয়ে লাগিয়ে দিবে তারা ব্যক্তিগতভাবে কি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু যারা নাকি এটা জন্য চেষ্টা করেছে তারা নিজেরা ব্যক্তিগত ভাবে কি পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে জাহিরি সফলতা তখন আসবে যখন যথেষ্ট পরিমানে কি হবে সংযুক্ত মানে এই ফরজ আদায় যতটুকু কাজ করলে হবে ততটুকু কাজে জড়িত না হবে ততক্ষণ পর্যন্ত জাহিরি সফলতাটা কি করবে না আসবে না জাহিরি সফলতা না আসলে যারা নিজেদেরকে রক্ষা করতে চায় তাদের এই সফলতা না হলেও তাদের কাজে নিয়োজিত নিয়োজিত থাকা থাকা কি হয়ে হয়ে যায় নিজে জন্য তার কাজে যায় যদিও সেও জানে যে আমার এতটুকু অংশগ্রহণের দ্বারা চূড়ান্ত বিজয়টা কি আসবে না আসবে না এ জানার পরও সে নিজে আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য তার কি করতে হবে চেষ্টা করতে হবে যথাসাধ্য আমাদের যে একটা অস্থিরতা থাকে যে জাহিরি সফলতা বাহ্যিক কোন আশা দেখা যায় না তাহলে এই কাজের মধ্যে জড়িত হয়ে আমাদের লাভ কি কারণ আমরা গুটি জড়িত হইলাম পুরো এখনো জড়িত হয়নি যুক্তি যেহেতু আমার গুটি কতকের তৎপরতার দ্বারা জিনিসটা কি হবে না পরিপূর্ণ আয়ত্তা আসবে যেটা সফলতায় আমরা পুষতে পারবো না এই বিষয়টা আয়তে আসবে না এই বিষয়টা আদায় হবে না কি করবো কি আল্লাহর পথে তুমি যুদ্ধ করো নিজেকে ছাড়া আর কাউকে তুমি বাধিত করতে পারো না বহন করা এটা শুধু নিজের ব্যাপারে তুমি কি বাস্তবায়ন করতে পারো অন্যের উপর বাস্তবায়ন করতে পারবি আরেক দিনে যুদ্ধ করতে চায় না তাকে কি আমি কি করতে পারবো নিজেকে সারা কাউকে তুমি বাধ্য করতে পারো না তাহলে তুমি নিজেকে বাধ্য করো এবং কি করো আল্লাহর পথে করো জিহাদ করো একা যদি শীতাল করা হয় তাহলে তো সফলতা আসবে না তারপর উৎসাহ একা সফলতা আসবে না একা সফলতা আসবে না দেখে কাজ ছেড়ে দিবে তুমি না কি করতে থাকবে উৎসাহ কাজ করতে থাকবে আর এ কাজের সাথে অন্যদেরকে জড়িত করতে থাকবে যে তোমরা যখন নাকি করবে বিভিন্ন ধরনের সন্দেহজনক বেচা কিনা শুরু করে দিবে আর জমি জামা ফসল ফলাদি যন্ত্র জানোয়ার নিয়ে লিপ্ত হয়ে যাবে আর যে হাত কি করবে তাহলে তোমাদের উপর আল্লাহ যে যতক্ষণ তোমরা দিনের দিকে ফিরে না আসবে ততদিন তোমাদের এই অপদস্থতা এই লাঞ্ছনার জিন্দগি এটা কি হবে না শেষ হবে না দিনের দিকে ফিরে আসা এর অর্থ হইলো আল্লাহ কি বলছেন কি হইলো কি করা নিজের যতটুকু শ্রদ্ধ আছে ততটুকু দিয়ে জড়িত হয়ে যাওয়া দিয়ে জড়িত হয়ে যাওয়া করে আং ফুসিহীন আল্লাহর পথে যুদ্ধ করে নিজেদের জান এবং কি দিয়ে মাল দিয়ে জান আগে দে না মাল আগে দেয় যেখানে আলোচনা করছেন সেখানে অন্য অন্য সব জায়গার মধ্যে যেহাদের ক্ষেত্রে মালের কথা আগে এসেছে জানের কথা পরে এসেছে কারণ মানুষ আগে কি দিবে মাল দিবে যে মাল দিতে প্রস্তুত না হবে এখানে থাকবে ব্যাপারে কি প্রথম শ্রেণী হইলো মাল দেওয়া দ্বিতীয় শ্রেণী হলো কি দেওয়া জানা দ্বিতীয় শ্রেণীর পরা উন্নত আরো কঠিন কিন্তু সেই পরা পারবে কখন যখন প্রথম শ্রেণীতে সে কি হয় উত্তীর্ণ হয় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ আর জজবা রাখা কিন্তু এখানের জন্য কোন ব্যয় করা নেই আসলে এটা তার সঠিক কিরা জজবা না কারণ তার তো সুযোগ ছিল না সুযোগ ছিল না ছিল অংশগ্রহণ করছেন প্রথম মালের দান পরে কি তারা নিজেদের যান নিয়ে বেরিয়ে যান নেই তবুকে মাল দিচ্ছেন সবাই পরে আবার নিজেরাও কেছেন সাথে জড়িত না হবে জাহিরি সফলতা কি আসবে না এটা আল্লা পাখের নিয়ম যে সাধারণ অপেক্ষা করে ব্যক্তি বিশেষ গুটি কত লোক চূড়ান্ত সফলতায় কি করতে পারেনা সাহায্য দিয়ে আর মুমেনদের কে দিয়ে মুমেনদের কে দিয়ে তা আল্লাহর সাহায্য এর স্থলে কিনিবে সঙ্গে নিবে আর বাস্তবে বর্তমানে যুদ্ধের যে অবস্থা সারা পৃথিবীতে উনশিতে সারা পৃথিবীর আনাচে কানাচ থেকে ওখানে মুজাহিদিন এসে জমায়েত হয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে রাশিয়াকে পরাজিত করেছেন রাশিয়া সরে যেতে কি হয়েছে বাধ্য চেয়ে বেশি কঠিনভাবে ভাবে আষ্টে জড়িয়ে ফেলছে বর্তমানে একটা দল কেয়ামত পর্যন্ত হকের জন্য লড়তে থাকবে এক তো পুরা পৃথিবীর বাস্তবতায় ফর যেফায়ার যে দিন থেকে কি হয়ে গেছে অনাদায়ী রয়ে গেল তখনই হবে না কিতালের উপর একটা দল কেমন পর্যন্ত কি করবে থাকবে কিতালের উপর একটা দল পর্যন্ত যে থাকবে তাদেরই কেতালটা কি সম্ভব হবে না অসম্ভব হবে সম্ভব না হলে কি আল্লাহ কথার মুহাফেক না কথা সম্পন্ন উল্টো বিপরীত এখন পরিস্থিতি হলো যে আল্লাহ একটা নির্বাচিত বাহিনী আল্লাহ তালার এই মহান বিধান শরীয়তের এই মজলুম বিধানটাকে নিজেদের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে কারণ এই বিধানটা যেই পরিমাণ কি থাকবে প্রতিষ্ঠিত থাকবে ওরা দিনের অন্য অন্য অংশগুলি সেই পরিমাণ প্রতিষ্ঠিত থাকবে আর যেই পরিমাণ এই বিধানের মধ্যে শৈথিল্য আসবে শিথিলতা আসবে দিনের অন্যান্য বিধান গুলো সেই পরিমাণ ঝুঁকির মধ্যে এবং আগ্রাসনের মধ্যে কি হবে সেটাও ধসিয়ে দেওয়া হবে তো এখন আসলে বাস্তবতাটা হলো যে দল কাজ করতেছে তারা আল্লাহ দেওয়া সাহায্যে আল্লাহর যে বিধান ছিল সৃষ্টিগত যে বিধান আল্লাহ রাখছেন যে যদি গৃহীত হয় তাহলে এর ফল আল্লাহ তালা কি করেন দিয়ে থাকেন এই আসবাবটা কাফের গ্রহণ করলেও ফল দেন আর বোমেনে গ্রহণ করলেও কি দেন ফল দেন এখন যারা মাঠে আছে বিশ্ব বিশ্বকুফুরীর মোকাবেলায় যারা মাঠে আছে। তাদের সামর্থ্য শক্তি যতটুকুই থাকুক না কেন শত্রুপক্ষের তুলনায় তাদের সামর্থ্য এবং শক্তিকে তুলনাও করা চলে না তারপরও আল্লাহর ইচ্ছায় তারা বাস্তবসম্মত নিজেদের অভিজ্ঞতা লব্ধ এবং শরীর অনুমোদিত এমন পদ্ধতি তারা কি করতে পেরেছেন গ্রহণ করতে যার ফলে এত বিশাল কে তারা কি করে দিতে পারছে বিশাল শক্তির মাথাটাকে নয়া দিছে আর ওই বিশাল শক্তিরা সারা পৃথিবী গ্রাস করার জন্য কক্ষিগত করার জন্য আরো কন্ট্রোলে নেওয়ার জন্য যে একটা তারা এত সহজে কাবু হইত না আরো প্রবৃদ্ধি তাদের উন্নত উন্নত প্রবৃদ্ধি চলতো কিন্তু এটা তাদের এই প্রবৃদ্ধির গতিটা রে থামাই উল্টায় কি দিচ্ছে উল্টে আসলে এখানের কাজগুলোর গুলোর ধরন হইল এটা যেমন এখানে যেহাদের কাজের ক্ষেত্রেও ছোটো ছোটো কাজ হচ্ছে দেখার মতো না কোনো নগণ্য কিন্তু আল্লাহ বরকত দিয়ে যে নাকি আল্লাহর দিকে এক বিঘত তার দিকে এক আর যে এক হা আল্লাহ এক বাঘ অগ্রসর আর যে দিকে হেঁটে আসে আল্লাহ তার দিকে কি করেন দৌড়িয়ে আসেন এখানের কাজগুলি হইলো এমনই যে আসলে এই কাজগুলো করে দিচ্ছেন আল্লাহ বন্দা শুধু ওই চাপিটা কি করে দিল চাপ দিয়ে দিলো আর পুরা মেশিন চালু হয়ে যাওয়া কিছু থেকে উৎপাদন এত সহজ সহজ কে করে দেন তোমরা হত্যা করনি কিন্তু আল্লাহ কি করেছেন হত্যা করেছেন করেছেন এত বড় দামি কাজ যে অন্যের কাজটাকে আল্লাহ আল্লাহ এখানে এই কাজটা যেটা সারা বিশ্বব্যাপী চলতেছে এবং যারা বাস্তবে আলহামদুল্লাহ কাজের কৌশল প্রণয়ন করে অগ্রসর হচ্ছেন এবং কুপুরী শক্তিকে তাদের সামনে হতে কি করেছেন বাধ্য উম্মত আমাদের এই পরিকল্পনাটা গ্রহণ করে উম্মতের যে শত্রু এই শত্রুকে কি করুক প্রতিহত করুক দমিয়ে দিক এই জন্য তাদের আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার প্রচেষ্টাটা আসলে এই দিক নির্দেশনা তারা জড়িত করতে হবে আর করার ব্যবস্থা হলো। উম্মত আসলে ধর্মীয় বিষয়ে এখন হালেমুল আমাদেরকেই কি করে নির্ভরযোগ্য মনে করে মুখোমুখি যদি আমি যাই তাহলে সে এক কামানের গোড়া দিয়ে কি করে দিব শেষ করে দিব এরপরে তাদের কাছে কামান আছে ড্রোন আছে এখন আমাদের অবস্থাটা অনেকের নির্বুদ্ধিতার কারণে আমাদেরই নিজেদের নির্বুদ্ধিতার কারণে অনেক সময় আমাদের দ্বারা এমন আচরণ কথা প্রকাশ পাইছে যার কারণে ওলামা এগেরাম আমার বিরোধী হতে গিয়ে আমি যে আদর্শ নিয়ে দাঁড়িয়েছিলাম সেই কি হয়ে পড়ছে কি ত্রুটি হয় নাই এই কারণে তারা যদি বিগ্রায় গিয়ে থাকে তাহলে তাদেরকে দোষ দিব না আমি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করব এই ভুলটা আমাদের দ্বারা হয় যে আমি হক বুঝেছি তো আমি হক বলে ফেলবো যারা হকটাকে বলতেছে না বা হক বুঝেছি হকটাকে উপস্থাপন করতে হবে হকটা মানুষকে বুঝাইতে হবে মুসলমানদের কাছে হকটা আদায়ের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে কিসের ভাষায় আপনার বাহু আপনি কি করেন বিচিয়েছেন পাখি তার আল্লাহ এই পর্যায় রাখছেন আল্লাহ আপনাকে সহায়তা করছেন নিজের সহায়তা দিয়ে আর মোমেনদেরকে দিয়ে যেই মোমেনদের আল্লাহ এই পজিশনে রাখছেন এখন এই আল্লাহ সহায়তা সারা বিজয় হবে মোমেনদের সহায়তা সারা বিজয়ী হবে না আল্লাহ এখানে এই কথাটা বলেছে সংযুক্ত করতে হবে আর ওলামাদেরকে সংযুক্ত করার ব্যবস্থা হইলো যে আলেম আমার মতো বোঝে নাই সে আলেমকে কাফের খুত দিব যে আলেম আমার মতো হক কথা বলে না সে আলেমকে গুমরা আখ্যায়িত সেই আলমকে ফাসেক বলবো সেই আলমকে লি বলবো তাহলে আমার এই সমস্ত এই ধরনের দাওয়াতের উচুল কে লঙ্ঘন করার কারণেও অনেক জেহাদের কাজ কি যায় নষ্ট হয়ে যায় এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের দ্বারা না আবার পুনরাব ভুলের সেই বৃত্তি হয় এই জন্য যদি মূল বিষয়টা আমরা বুঝে থাকি বর্তমান পৃথিবীর যে বাস্তবতা এই বাস্তবতায় অন্যান্য আছে আরো এলমে দিন শিক্ষা দেওয়া তারপরে তাজকিয়াত নস করা আর আরো ফরজে ক্যাফায়া আছে কিন্তু জেহাদ এবং কেতাল এই ফর্জে ক্যাফায়াটা অনাদায় রেখে অন্য মুসলিমদের ভূখণ্ড যেটা ইসলামের শাসনের অধীনে ছিল সেটা কুফুরি শাসন ব্যবস্থা দিয়ে পরিচালিত হচ্ছে না যে অঞ্চলটা পরিচালিত হতো ইসলামী শাসন দিয়ে সে অঞ্চলটা কুপুর শাসন দিয়ে পরিচালিত হচ্ছে না তোমরা কি করো যুদ্ধ করবস্থা ফর্জে কি আমরা ফর্জে কিফায় বানাইছি যে এটা আমার কোনো লাগবে না এখন যে কেউ করতেছে না তখন যে এটা কি হয়ে আছে প্রত্যেক রয়েছে সেই খবর আমাদের নেই তারপর তারপরে হ্যাঁ দাওয়াত যে দিবি এখন নিজে যে হাতে হবে জান এবং মাল দিয়ে আর দাওয়াত দিবে কি দিবি দাওয়াত দিবে দাওয়াত দিতে হবে দাওয়াতের উসুল অনুযায়ী দাওয়াতের উচুল কি কি রেছে মহকাম অর্থ সুদৃঢ় দিয়ে আহ্বান করবে এ রেসি হেকমতের সাথে আহ্বান আর সুন্দর জেহাদ ফরজ তাহলে কিসের দিকে জেহাদের দিকে ডাকবে কিডিয়া। সুন্দর ওয়াজ দিয়া ওয়াজ আসান আর যদি কোথাও তর্ক করতে হয় সে কি বুঝেনা সুন্দরবাজ ও কি করে না সে বুঝে না তর্ক তাইলে তার সাথে উত্তম ভাবে তর্ক কর তাকে নিন্দা করে ঘৃণীত বানিয়ে তার দিলের উপর আঘাত করে তার কোন একটা শারীরিক অবজ্ঞা করলে এটা কি হয় নাই আহসান হয়নি কি হয় নাই তার এইগুলি করা যাবে না সত্যটা তার সামনে দলিল প্রমাণ দিয়া তার সুবাদ গুলি রে কি করে দিতে হবে খন্ডন করে দিতে হবে সম্ভবত আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন আল্লাহ তাদের পিছনে এই দুঃখে যে তারা এই হাদিসের উপর এই বান্ধীর দাওয়াত দিতে হবে দাওয়াতের অনুযায়ী নেই কারণ দাওয়াত দিবে মোমেনদেরকে আর মোমেনদের ব্যাপারে মোমেনের আচরণ হলো রোহামা ও বাইনা হোম নিজেদের মধ্যে পারস্পরিক বিরোধিতা করে তার লিপ্ত হয় হত্যার উপযোগী হয় তারপরে আমার দেখতে হবে তার ব্যাপারে কোন পদক্ষেপটা দাওয়াতের জন্য উপকারী কোন পদক্ষেপটা দেওয়াতের জন্য ক্ষতিকর যেহাদের তো ফরস যদি কোনো দিক হয় ব্যক্তিগত ক্ষেত্রে কি করা যাবে না সেই পর্যায়ের ভাষা থাকবে নম্র মোসাম হারোনা আলিমাসালামকে ফেরামের কাছে আল্লাহাক পাঠাইছেন কি ভাষায় কথা বলতে তারপরে তার সাথে নরম ভাষায় কথা বলার জন্য বলা হয়েছে এটা হলো দাওয়াতের ওষুধ দাওয়াত দিবে কিভাবে নোমতার সাথে এখানে কটো রোয়া যাবে না ওই কথা আরেকদিকে গেলাম আলিমুলের সাথে যদি হত্যা করতেন তাহলে এটা কি অনর্থক খাম খেয়ালি ভাবে হত্যা করা হইতো না যথাযথ ব্যক্তিটাকে হত্যা করা হইত যত ন্যায়সঙ্গ হত্যা তাকে করেন নাই কারণে একটা কারণ হইলো যে মানুষ হত্যা করে ফেললে এটা দেখবে যে আমি হত্যা করে ফেলেছি কি কারণে করেছি সেটা দেখবে মুহাম্মদ নিজের লোকদেরকে কি করে হত্যা করে এই জন্য কি কারণে হত্যা করেন কাফের ফটো ঘোষণা দেননি এমন ছিল না যে সে আসলে মুসলমান না হত্যা না করে পারেন তাকে কাফের ঘোষণা না দিয়ে পারেন তাহলে আমরা কি আমাদের প্রতিপক্ষকে এই ঘোষণা গুলি না দিয়ে পারিনা আর আমাদের প্রতিপক্ষের দিলের অবস্থাটা আমি জানি আসলে ইমানদার না মোনাফিক আমরা গান করি এক তো নিজের সময় নষ্ট হবে দ্বিতীয়ত এদের খাটি বক্তবৃন্দ যারা আছে এরা আমাদের থেকে আর কি যাবে দূরে চলে যাবে সরে যাবে একটা বিশাল অংশ যেটা আমাদের হাতের নাগালে বাইরেই না শুধু শরিয়তের বিধান লঙ্ঘনে লিপ্ত হয়ে থাকতেছে এই জন্য এদেরকে এইভাবে বিভ্রান্ত হওয়ার সুযোগ না আমার দাওয়াতের বরখালাপ আমরা দিয়ে না দিইটা আমাদের কিন্তু দাওয়াত দিতে হবে দাওয়াতের কিছু অনুযায়ী দাওয়াত দিব কিসের খাবারের নামাজের না কিসের জিহাদের নামাজের কোন দাওয়াত নাই নামাজের দাওয়াত হলো আজানে সাথে রসুল যে আচরণ করছেন কমপক্ষে ইয়াচরণটা আচরণটা প্রতিপক্ষ সাথে আমরা করতে পারবো না পারবো না আরেকটা কারণ ছিল যে আবদুল্লাহ নৌভাই এর অনুসারী অনেক লোক ছিল আমরা যদি এদের সমালোচনা করি তাহলে এদের হাজার হাজার লাখ লাখ ভক্ত বৃন্দ আছে তারা আমার কাছে আসবে না দূরে সরবে এই তাদের কোন সরাসরি দুশ্চর্চা করা যাবে না বরং মূল বিষয়টা সাধারণ মানুষের মধ্যে হবে। তারা যে ধরনের অপকর্মা কাজের বরং তাদের যে ভুল পদক্ষেপটা ভুল মশলাটা ভুল সিদ্ধান্তটা সেইটা কি করা দেওয়া হবে দলিলা দিল্লা দিয়ে ভুল প্রমাণিত করে দেওয়া পরিষ্কার করে দেওয়া হবে ভুল সাব্যস্ত করে দেওয়া হবে কিন্তু তাদেরকে তাদের উপর কোনো দেওয়া হবে না তারা কি বিগড়ে যাবে সে যদি একটা কথা বলে তাহলে আমাদের আমাদের বিরুদ্ধে বলে তাহলে আমাদের বিরুদ্ধে তার কথাটাকে লোকের গ্রহণ করবে কিন্তু আমরা যদি শত বছর চেষ্টা করি এবং পরে তার বিরুদ্ধে একটা কথা বলি অন্যায় করে পরিষ্কার সেটার কি করে দেবাদিল্লা দিয়ে মানুষ আমরা প্রকাশিত করে দেবো তাহলে তার বক্তরাও যখন দেখবে যে তার মধ্যে এই গুণগুলি কি আছে মানে বদ গুণ গুলি আছে তখন তারা সরে যাবে আস্তে আস্তে তার থেকে এবং যদি প্রথমে আমি তার বদনাম করি তারা সবাই তার থেকে সবাই উল্টা সেত্রুজিত করা যাবে না তাদের ব্যাপারে কোন ধরনের খাপ মন্তব্য করা যাবে না আশাবাদী থাকতে হবে না আল্লাহ করা এই আশাবাদ নিয়ে দাওয়াতের সম্পূর্ণ রক্ষা করি তাদেরকে কি করতে হবে দিতে হবে এবং তাদেরকে জড়াই রাখতে হবে যে উপর কাজ না এটা যেখানে আছে সবার উপর ফরজ সবার কি সে দৌবন্দি হোক সে বেরবি হোক সে চরমাই হোক সে স্তৃত থাকবো সবার মধ্যে এরা কারো এই সমস্ত দল যেগুলো বলা যে এদের বাণীর এদের উদ্দেশ্য ছিল দল গঠনের যে অদ্দূর দল গঠন করে দলের ভিতরে গোলপা খেতে থাকি এটা না ইসলামকে বিজয়ী করা আর কুপুরিকে বিষয়টা আমাদের করুন আমরা নিজেরাই নির্ধারণ করি যা আসলে কিভাবে আমরা কাজগুলি করতেছি আর আসলে কিভাবে করা দরকার পাগল হয়ে যাওয়া দরকার কাদের জন্য এরপরে আছে এখন বর্তমানে যাদের সামর্থ্য আছে প্রত্যেকেরই এখন মাদ্রাসা খুলে দেওয়া দরকার কারণ লোকগুলিকে পড়া দিতে পারলে এটা হবে সবার মধ্যেই হবে সুরক্ষার ব্যবস্থা হলো প্রতিহত করা তাই না এইগুলি সুরক্ষিত থাকবে প্রতিহত ব্যবস্থাটা কি থাকলে ঠিক থাকলে তারা এখনো শেষ করে নাই গ্রাস করে নাই স্পিনে সবকিছু শেষ করে নাই তারা আর আল্লা ফুরসেন সে তনায়ক হাত কুমা ইনি মসজিদ মাদ্রাসা খানকা এগুলি যদি দিন হয়ে থাকে তাহলে এইগুলির বিরুদ্ধে তো করার কথা এখন তো সরাসরি খেতে করতেছে না বরং অনেক ক্ষেত্রে আরো মসজিদ বানাই দেয় দেখা তাহলে এই কারণে যে কিছু মানুষ তাদের মোকাবিলায় এখনো করতেছে কাবু করতে পারে নাই এই জন্য এগুলির দিকে হাত বাড়াচ্ছে না যেগুলো তাদের মোকাবিলা করতেছে এইগুলি দিকে কাবু পারে না এখন যদি আরো বড়টা ধরতে চায় এই ছোটটাকেই তারা কি করতে পারতেছে না মুজাহিদিন কম না একেবারে এদেরকে এদেরকে চিরদিন কি করবে ছেড়ে রাখবে ছেড়ে রাখবে এটা করেনা বলে না বলে না বাস্তবতাও এটা না তাহলে এই গুলির সুরক্ষা হলো দেখাটা যে ঠিক রেখে নামাজটাকে পরে গিয়ে কি করছেন তো এটা শুধু সাথে খাস না কার সাথে খাস না সকলের সাথে যে কেউ দেখাটা মুখান থেকে বিষয় তেমন তাহলে সব মসজিদ রেখে কি যুদ্ধের মধ্যে নেমে যাবে যদি নেমে যেত ওয়ান টু ছিল তারা কি যাবে জয় হয়ে যেত না সবাই নামে অল্প কিছু মানুষ নামছে অল্প কিছু মানুষ নিজেদের দায়িত্ব দেয়ের তাদের কারণে আল্লাহর ধরার থেকে মুক্তি পাবে আর তারা এর দুই দল কিনা আপনি দেখেন জাহিরি সফলতা কি মক্কা বিজয়ের পরে আসছে না আগে আসছে মক্কা বিজয়ের পরে পরে আসছে এক একটা অভিযানের দ্বারা বিশাল অঞ্চলে ইসলামিক ভূখণ্ডের অন্তর্ভুক্ত হইতেছে ওই সফলতা সংযুক্ত পরের কাজের সাথে না পরের কাজের সাথে না তাহলে আর কি সবটা পাবে না মানুষ যে তাদের হাতে মুসলমান হয়েছে লাখ লাখ মানুষটা তারা পাবে না তারা তো পাবে কারণ তারা তাদের উচিলেই তো তারা মুসলমান হয়েছে কিন্তু এর আগে যারা মকা যুদ্ধ করছে তাদের উচিলেই তো আর মানে তাদের দ্বারা তো সরাসরি মুসলমান হয়নি মর্যাদা কার বেশি যাদের দ্বারা জাহিরি ফল যদি হয় কিন্তু কিছু মানুষ ধরে রেখেছে না আর এই বিষয়টাই তো ধীরে ধীরে বাড়তে পারতে বাড়তে পারতে এক সময় মাস দেড়্যন্ত পচবে তাই না কারণ এটাই এক সময় পূর্ণতা তাইলে এখন যারা কঠিন সময়ের মধ্যে আছে এদের মর্যাদা বেশি না যারা ওই সময়ের মধ্যে সারা পৃথিবীর এখন আলাদা মর্যাদা বেশি মর্যাদার সময়টার মধ্যে আমাদেরকে আল্লাহ ফাঁকা রাখছে আরো আগে রাখেন নাই আরো আগে রাখলে আরো বেশি মর্যাদা পাওয়া যেত কিন্তু আরো আগে যদি থাকতাম আমরা তাহলে আমরা সহ্য করতে পারতাম না রাস্তা ছেড়ে দিতাম এখনো তো আমরা যতটুকু কষ্ট না আর আগে যদি না এখন তো একটা আশা আলহামদুলিল্লাহ হয়তো এটা চূড়ান্ত পর্যায়ে কি হবে বিজয়ী কিন্তু এই আর আগে দুই সালের পর থেকে টোয়েন্টিআর পর থেকে কারো কল্পনা ছিল যে কি করতে পারবে কোনো সফলতার মুখ দেখা যাবে কখনো কিন্তু আল্লাহর চোখ দিয়ে দেখেন তারা বাস্তবতা আল্লাহ জিনিসগুলি পড়তে হবে অধ্যয়ন করতে হবে কাজের তরিকাটা বুঝতে হবে তরিকা বোঝা সারা যদি আমি কাজ করতে যাই দেখা যায় অনেক সময় উল্টা কাজের দ্বারা বরং কাজের উপকার হওয়ার পরিবর্তে ক্ষতি বেশি হয় ক্ষতি কি হয় বেশি হয় এই জন্য কাজের তরিকা বুঝে কাজ করার পদক্ষেপ নেওয়া আর কাজের তরিকা আল্লাপাখ রাখছেন ব্যবস্থা রাখছেন যারা বিশ্ব কুপুরী শক্তির মোকাবেলা করতেছেন তারা নিজেদের অভিজ্ঞতার আলোকে এমন পরিকল্পনা পদ্ধতি আবার অভিজ্ঞতা অর্জন করে করে সেটা পর্যন্ত পৌঁছার ভিন্ন ভাবে আলাদা প্রয়োজন অভিজ্ঞতার যে সমষ্টি সংগ্রহীত হয়েছে হাতের নাগালে এসেছে সেইগুলির উপর ভিত্তি করে আমরা সামনে চলি বাজার থেকে কিনে কাপড় কিনে এনে দর্জির কাছে না টেক্সটাইল মিল দিবেন আপনার একটা কি দিবেন টেক্সটাইল মিল দিবেন হ্যাঁ স্বাভাবিক বাজার থেকে স্বাভাবিক জিনিসটার সাথে নিজের মেধা খাটায় এটাকে ব্যবহার আমরা করি এখানেও বুদ্ধিমত্তা হইলো যেটা প্রস্তুত হয়ে আছে এবং সফলভাবে অগ্রসর হইতেছে এটাকে আর আমি যদি আমার বুদ্ধি বেশি থাকে আমার বিচক্ষণতা থাকে অভিজ্ঞতাগুলি সব এক অর্জন করতে হয় না যা যে অভিজ্ঞতা অর্জন করছে তারটা দেখে কাজ করলেই হয় স্বাভাবিক ক্ষেত্রে একজন অভিজ্ঞতা অর্জন করলে দেখে করলে তারা যে কৌশলগুলো প্রণয়ন করে দিয়েছেন সেইগুলোর মানহাজের সাথে মানে কোন জমাত না মানে আদর্শের সাথে কি হইতে পারবে ঐক্যবদ্ধ হইতে পারবে আদর্শ অনুশীলন করতে পারবে তত তাড়াতাড়ি বিজয়টা কি হবে আসবে যে পয়েন্ট আমরা সবাই সমান সেই পয়েন্ট নিয়ে তাদের সাথে আলোচনা এর চেয়ে পয়েন্ট নিয়ে আর আলোচনার কিনে প্রয়োজন নিয়ে আলোচনা করলে বিশৃঙ্খলা শুধু কি হবে এই ইচ্ছা সবারই সুতরাং এই পয়েন্টটা আমরা সবার সাথে এক হয়ে আমরা কাজ করবো সব ধরনের গ্রুপের লোক যেন আমার হয় এবং এই সেখান থেকে মুজাহিদ আসে এটা আমরা কোনো খাস গ্রুপের সাথে জমাতের সাথে না যে আলত মানে সব জামাতের থেকে আমাদের কী হবে লোক হবে সবাই আমার ভাই যদি এদের উপর নামাজ ফরজেন কি নামাজ ফরজ হওয়ার মত ইমান যারা আছে সে মুমেন তার কিসের দাওয়াত দেওয়া যাবে জেহাদের দাওয়াত এবং তাকে দাওয়াত এটা নির্মলের না হওয়ার জন্য জাহেরি যে আস্তবগুলি আস্তবগুলি আমাদের গ্রহণ করতে হবে বাচ্চা ইবেন রক্ষা করবেন তোকে আল্লাহ এই বিশ্বাস তো থাকবেই তাহলে সাথে কঠোর আচরণ অন্যদেরকে তারপরে কাপের দেওয়া। এইগুলি না দাওয়াতকে ধ্বংসকারী ধ্বংস দাওয়াত কে ধ্বংসকারী এগুলো কোন দাওয়াত না এগুলি মনের খুব মিটানো এটি তাকাব্বর হয় তাকাব্বর একটা প্রকাশ এগুলো তো এটা উমেরাদের নির্দেশ এমন না আমাদের ঘরে কি হয়ে আছে চেপে কিন্তু এইগুলো ছেড়ে দিয়ে গিয়ে আমি মুকাদ্দম ফরস আগের ছেড়ে দিবে কাজ করার জন্য তাহলে এই সমস্ত গুলোর আড়ালে থেকে আমাকে কাজটা করতে হবে আর এক পর্যায়ে না শিখাইতে হবে না এখন এই গুলোর শিখাইতে হবে না তাকে এখন এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যদি এই জিনিসগুলি শিখে যায় তাহলে কি নামার লাভ হলো না ক্ষতি হলো লাভ হলো সময় আমার কিসের জন্য বরাদ্দ জেহাদের জন্য কারণ এখানে সবচেয়ে প্রয়োজন হইল জেহাদের কাজের কারণ এটা সব কিছুর উপর মোকাদ্দম হয়ে যায় এটা মুকাদ্দম হয়ে আছে এখন না তাহলে আমি অবকাশ পাইলাম কোথায় অবকাশ পাইছি এখান থেকে যে এই ব্যবহার গুলোকে এই জিনিসগুলো ব্যবহার করবো আল্লাহ পাকি দিবেন মাছগুল আমাকে গণ্য করবে কাজগুলো যথাযথ নিজেদের আঞ্জাম দেওয়ার পরে আল্লাহর কাছ থেকে কি এসে আশা করা যায় মাফির আশা করা যায় যথেষ্ট পরিমাণ আমার দ্বারা হবেন হবে সবাইকে জড়িত করতে হবে আর সবাই দিন যেদিন হবে আমি গিরিল যুদ্ধের যে আটা যে জনগণ হইল পানির মতো মাছের জন্য পানি যেমন গিরিলাম জন্য জনগণ হলো তেমন এদেরকে সাথে নেওয়ার পর্যন্ত কি আসবে বিজয় আসবে না এই যে এদেরকে সাথে নিতে হবে জীবিকরণ করুক সার দিতে হইলে সার দিতে হবে ধর্মের ব্যাপারে সত্য বলার ব্যাপারে কি অবলম্বন করতে হবে নমনীয়তা অবলম্বন করতে হবে কঠোরতা পরিহার করতে হবে দরদের সাথে কি করতে হবে আহ্বান করতে হবে কাফেরও যদি মানে কাফের বলতে যে কট্টর কোন লোক হয় তার ব্যাপারে আশাবাদী থাকতে হবে যে কি করবে প্রাথমিক প্রশিক্ষণ এটি এই প্রশিক্ষণটা সারা আমার কর্মী হতেও পারবে না পারবে নামাজাম শিখতে হবে না তাজতে হবে না আত্মসে লাগবে না সবগুলো হইলো আমার পূর্ব প্রস্তুতি আরেকটা হইলো আমার কি অর্থে সাথে তুমি এইগুলি বেশি ফিরে থাকলে আল্লাহ কি করেন না হেদার দেন কাজ সময় দেওয়া গুন কাজ সন্তান সন্তিদের পরিচর্যা করা লালন পালন করা আদর্শ করা এলাকি গুন কাজ তাহলে তাল্লা তো এগুলি রে ফিস বলতেছেন কখন যখন এগুলি বাধা হবে গেছে ঠিক দিনের এই আবাদতবন্দি গুলি দিনগুলি মসজিদ যা কিছু আছে এই তৎপরতা কাজ আর যদি সহায়ক হয় তাহলে এইগুলি কি এই আমার ফরজাদয় হচ্ছে এখানে থেকে আমার কি হচ্ছে আলহামদুলিল্লাহ ফরাজাদয় হচ্ছে আশা করি আল্লাহ আমাকে কি করবেন ক্ষমা আসলে কাজটা সহজ না কঠিন মাদ্রাসা খুললেই মাদ্রাসা মধ্যে ছাত্র পাওয়া যায় এই এই সময়টার মধ্যে কারণ এইটা এরাই তো অংশ এদেরকে আমি যদি একদিনের জন্য মাদ্রাসায় আনতে তারপর একটা এটা একটা প্রভাব তার মাদ্রাসায় গেলাম পড়তে তো পারলাম না আমি পুরা কপাল আমার ছেলেটাকেই পড়াই একটা মানসিকতা হবে না এই জন্য এখন মানে যত মেহনত করা যায় মেহনত করতে গিয়ে আবার দিনের মূল কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় না এটাকে গুরুত্ব দিয়ে নিজে বা অন্যের মাধ্যমে জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি করে দেওয়া এবং ছাত্র জমা করে মানুষের কাছে আমরা এক এই দেশের সিংহবাক লোক আমরা মাদ্রাসার কি বানায় ফেলবো সাথী বানায় ফেলব পারতো কি করতে পারতে এখন পারতো এখন একটা কি ছিল সুযোগ ছিল কারণ এখন বেকার পড়ালেখার ছাত্রগুলি সবগুলো কি লেখা পড়া কিন্তু আমরা কিসের যেন কি করতে পারি যেহাদের পথে কাজে লাগাইতে পারি আল তুমি হাত যে আসলে মসজিদ মাদার সসজিদ না শুধু সমপর্যায় না জামিউল কারিম জামিউল কারিম তো আসলে এটাও কিনা মসজিদুল হারাম নির্মাণের সমপর্যায় মসজিদুল হাদামের নির্মাণটাও যেহাদের কিনা সমপর্যায়ে কিসের বিশেষ যে আমাদেরকে দেন আসলে কাজের আমাদের জন্য এখানেই কাজ আমাদের জন্য আমি আফগানিস্তানে গিয়া খুরাস্তানে গিয়া সেখানে সেফই হইতে পারবো না ওই সাহসিকতা আমার নাই ওই অভিজ্ঞতা আমার নাই জীবনের মোকাবেলায় আমি অস্ত্র ধরবো আর ওখানে যারা কাজ করতেছে তাহলে আমার এখান থেকে কাজ হলো সাপোর্ট দেওয়া সাপোর্টার তৎপর তাহলে বৃদ্ধি সেখানে তার কাজ হলো কাজ আঞ্জাম দেওয়া সে কি দিবে কাজ আঞ্জাম দিবে যে কাজান দাম দিতে পারে সাপোর্ট দেওয়ার জন্য সময় বেশি হইতেছে আমি আসলে আপনার মূল বিষয়টা যদি আমার ঘুম চান মূল বিষয়টা বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমাদের কাজটা কি তার আপন আপন জায়গায় থেকে কাজের সাথে কি হয়ে যাবে শরীর শরীর যাবে সবাই জায়গা পাল্টায় একেবারে সবকিছু তস তস করে শরীর হইতে পারবে পাল্টা গেছে কখন ধরে ফেলবে না ধরে ফেলবে না ওদের প্রযুক্তি কৌশল অনেক উন্নত হয়ে আছে যথাযথভাবে কাজের মধ্যে জড়িত হওয়ার তো এখানে থেকেই এখন একটা কঠিন অবস্থা এই কঠিন অবস্থায় আমরা শরীর হইতে পারলে অনেক বড় মর্যাদা সেটা পেয়ে যাবো যেমন আরো সহজ হয়ে যাবে বিজয় হওয়া যাবে ধরে ধরে মর্যাদার সময় মধ্যে গ্রহণ করবো না আরো অপেক্ষা করবো মর্যাদার সময় এখন যদি গ্রহণ না করতে পারি পরে করতে পারবো যেটা কোনো গ্যারান্টি আছে এই জন্য এই আক্ষেপ করার নাই যে আমরা আরো আগে কেন হইলাম না আগে আগে হইলে ধরে রাখতে পারতাম না বিপদের চাপে তাহলে সে ভবিষ্যৎটা কেউ না পারে না মূল্যায়ন করতে হবে নগদ সময়টাকে না ভবিষ্যতের জন্য ভবিষ্যতে গিয়া কাজ করতে পারবো এখন পারবো গিয়া কাজ করতে পারবো কোরবানি দিলো কে কতটুকু যান দিলো কে কতটুকু মান দিলো কে কতটুকু সময় দিলো কে কতটুকু এর জন্য গাল মন্দ করলো এটা আল্লাহাক জানেন সেই হিসাবে আল্লাহ তাহলে কি দিবেন বদলা দিবেন এই যে সন্ন্য সারা ধরনের ছোটা ছোটা সামান্য কিছু তৎপরতা দূরাদৌড়ি হচ্ছে আল্লাহাক কাজ আগিয়ে দিচ্ছে আসছে যে কেউ যদি আধা হাতক রস আল্লাহ তাহলে এক হাতক রসান বাস্তব চিত্র এটাই হচ্ছে আসলে